আসসালামাইকুমদুল্লাহ শুনুন চতুর্থ খন্ড একদিন ফেরিস্তাদেরকে নিয়ে আলোচনা করলেন ইত্যাদি ইমনি জা ইলন খালিফা একদা আল্লাহ পাক ফেরেস্তাদের সামনে আলোচনা রাখলেন ফেরেস্তাদের সঙ্গে মশওয়ারা করলেন না মোশারা শব্দটা যে অর্থ বোঝায় সেটা এখানে আসতে পারে না পরামর্শ কে করে যে নিজে কোন সিদ্ধান্তে পৌঁছতে পারে না কয়েকজনের সঙ্গে মিলিয়া কি করে পরামর্শ করে আল্লাহ প্রকি এমন সত্তা শক্তির নাম দুনিয়াতে তার খেলাফত কায়েম করবে কি করবে না নিজে সিদ্ধান্ত পৌঁছতে পারে না বলে ফেরস্তাদের সঙ্গে যুক্তি পরামর্শ করতেছে কি ভাই আল্লাহকে এরকম শক্তির নাম তাইলে ওই কলা রাবুক আলুল নালায় ফেরস্তাদের সামনে আলোচনা রাখলেন এই কথাটা পেশ করলেন পরামর্শ না বাকি কোন কাজ যদি আমাদের সামনে আসে তাহলে আমাদের উচিত পরামর্শ করা আমাদের উচিত কি করা পরামর্শ করেন কারণ আর রায় ও কালে মুস অদ্দন প্রত্যেক মানুষের যে একটা নিজের মতামত আছে এই মতামতটা হল আলোর মত আপনার মত আমার মত একটু মোমবাতির আলোর মত মিটমিট করে জ্বলতেছে কারণ আপনি একটা মত দিছেন বুদ্ধির আলোকে আমি আরেকটা মত দিতেছি বুদ্ধির আলোকে এই বুদ্ধি জ্ঞান একটু আলো এটা কি আলো কিন্তু মুসল্ড জ্বল এই সমস্ত মতামত বুদ্ধি বিবেচনার চতুর্দিকে সম্পূর্ণ অন্ধকার যেমন একটা রাত্রে মোমবাতি জ্বালিয়েছে মোমবাতির চতুর্দিকে কি অন্ধকার এখন যদি দশটা মোমবাতি জ্বালান তাইলে আলো আর একটু বেশি ছড়াবে অন্ধকার আরো একটু বেশি দূরে কি চলে যাবে তো আপনার शरीफ एक नागल हुई सूर ए सौरा सूर सौरा मुसोरा बरकट मुसुआर फर्के मसुआार शब्दार उत्पत्ति मसुआार शब्दार उत्पत्ति सुरतुल असल ममाचिर बसा मौचाक बोला मऊचा के मोमाचिर भाषार मध्य हजार हजार भाषा এবং সেখানে যখন নাকি মৌচাকে এইভাবে চিড়াইতে আরম্ভ করে তখন তার থেকে মধু আর রসবাই হইতে আরম্ভ করে কিছু লোক যদি পরামর্শ করে তখন তার যেরকমভাবে মৌমাছির বাসাকে নেড়ানো হলে তার থেকে মিঠা রসবাই হয় এইভাবে কয়েকজন মিলিয়া কোন বিষয়ের মশারা করলে তখন একটা কাজের সঠিক পদ বাইর হয় একটা সুন্দর মিঠা জিনিস কে আসে বাইর হয়ে আসে এই জন্য মশওয়ারা করা হার কাজী উন্নতের জন্য কি একটা জরুরি বিষয় মশওয়ারা করা একটা প্রয়োজন রসুল করিম সাল্লাই সাল্লাম সাহাবা ইকরামদের সঙ্গে মশওয়ারা করতে অনেকে মনে করে যে স্ত্রীর সঙ্গে মহিলার সঙ্গে মশাহরা করা ঠিক না এরা সমস্ত উল্টা মতামত দেয় এরকম একটা উল্টো ধারণা সৃষ্টি হইয়া আসে এটা কিন্তু ইসলামের কথা নয় এটা কিন্তু ইসলামের কথা কি হাদির শরীফ আছে হুজুর জ্লা ইসলাম যখন মক্কা শরীফের দিকে এই রানা হয়ে গেলেন হদাই দিয়া নামক জায়গায় যখন আক্রান্ত হয়ে পড়লেন সেখানে যে সন্দিহা চুক্তি হলো। সেখানে মধ্যে কিছু পরেশানি পরেশানি ভাব এসেছিল তারা তাৎক্ষণিক ভাবে হুজুর সাল্লাহ মেনে নিতে পারতে ছিলেন না এমন একটা দুঃখ তাদের অন্তরে এসেছে হুজুর তখন তাবুতি গিয়ে আম্মা জান হজরত সালেমা রাজি আল্লাহ তে মশারা করলেন আম্মাজান হজরতে উম্মাল মশওয়ারা করলেন করলেন। তাইলে হুজুর যখন হজরত আম্মা সালামার সঙ্গে মশওয়ারা করেছেন তাই বোঝা যায় মহিলার সঙ্গে যে মশওয়ারা করা যাবে না তাদের মতামতটাকে সম্মানজনক ভাবে চিন্তা করা যাবে না এমন নয় বরং হুজুর কি করেছেন হজরতে উমেদ সালেমা রাজিয়াল্লাহ তাল কাছে মোশারা চেয়েছেন এবং আম্মান যে মশোরা দিয়েছেন সেই মশোরা হুজুর কি করেছেন সেই দিন হুজুর আমল করেছেন মহাদাম লেখে আম্মা আম্মাজানের ওই মুব মশওয়ার ফলে সেই হৈদাইয়ার সমস্ত কি হয়ে গেছে সমস্যা কি হয়ে গেছে মিটে গেছে সমস্ত সমস্যার থেকে সেই সাহবাইকেরা নিষ্কার লাভ করেছেন একমাত্র আম্মা ফলার মশওয়ারা এইভাবে যদি নাকি তোমার ফ্যামিলির তোমার নামাজি কালামী চরিত্রবান স্ত্রী যদি কোন জটিলতা আসে তাদেরকে মশহারার থেকে উপেক্ষা করিও না বরং তার সঙ্গে মশহারা কর এবং তোমার স্ত্রীর মশহারাকে অবমূল্যায়ন করিও না হুজুর যেরকম হাজরাতে আম্মা উম্মু সালাম মশোরা মূল্যায়ন করেছে তোমরাও তোমাদের স্ত্রীদের পরামর্শকে মূল্যায়ন করিও এবং হুজুরের ওই স্ত্রীর মশওয়ার কারণে मुसलिम जहान समस्या मशहरारे जटिल व्यवसा वाणिज्य जो जटिलतार सृष्टि वही नेक स्त्री अल्लाहर परसा करशरा दिए मशहरार बरकते आल्ला तुम्हारो समस्त समाधान कर दीते कि ইসলাম কি উপেক্ষা করেছে তাদের মশার কোন দাম দেয় নাই তাদের মশহরার অবমূল্যায়ন করেছে এর থেকে মিথ্যা প্রচারণা এর থেকে মিথ্যা প্রভোগন্দা আর হতে পারে না হদার মতো ঐতিহাসিক সন্ধের সমাজ একমাত্র হজরতের অন্য সালেমা আমাজের পরামর্শে সমস্যার কমান হয়েছে ঐতিহাসিক সন্ধি এবং ঐতিহাসিক চুক্তি আম্মাজনের পরামর্শ সাধারণ হল না অসাধারণ পরামর্শ হলো। একদম পরামর্শে সেই সমস্যা হয়ে উঠ তোমরা মহিলাদেরকে অবমর্যাদা অবমূল্যায়ন করিও না তাদের সম্মানজনক মর্যাদা দিও এবং আবুল হাসান মা ওয়ার্দ রহমতুল্লাহ আলহ বলেন তোমরা যার তার কাছে পরামর্শ চাইতে परामर्शदातारण थी तरह से सठीक परामर्श पा एक नम्बरे जारे परामर्श चाहब से लोकटा मोता की फरजगार होते हो भलो लोक नेक्कार लोक होते भलो लोककार लोक जो परामर्श नहीं मतमत की मूल्यायन कर आल्ला से बरकते तुम्हार समस्या समाधान कर जारशहरा नहीं विषय सम्पर् अभिज्ञ हम तुम्हें मशहरार्ज गेला एम लोकर का से विषय सम्पर्जखरी तुम्हारे इंजिनियारिंग विषय जो विल्डिंग बनाबा परामर्श नीते हैं तैयले कृषि नामर्श नामर्श दीते तुम्हें अहम्मद तुम्हें कि इंजिनियरिंग तुम्हें इंजिनियर परामर्श करो जो तुम डाक्त ही इम परामर्श प्रयोजन कर तुम्हें मद्रासार महतम साहेब जरा परामर्श चाहे तुम्हें परामर्श दीते तुम्हें एक भलो अभिज्ञ डाक्तर का परामर्श करो जागा जमीन सम्पर्क ना कि भूमि विशेषज्ञ संगे तुम्हें परामर्श करते लाइने अभिज्ञता राइने तरह से परामर्श चाहते एक नम्बर परामर्शदाता भलो लोक होते दि नम्बर जे विषय परामर्श से विषय सम्पर्क तरह नलेज और अभिज्ञता তিন নম্বরে সে বিষয় সম্পর্কে তার প্র্যাকটিক্যাল নলেজও থাকতে হবে তার জবাব থাকতে হবে চার নম্বরে সেই বিষয়ে তার নিজের কোনো স্বার্থ থাকতে পারবে না তার নিজস্ব কোনো স্বার্থ থাকতে কি তুমি এই টেন্ডারটা দিবা কিনা পরামর্শ করার জন্য যদি এমন লোকের কাছ সে নিজেই টেন্ডার দিতেছে তাহলে সে তোমাকে ভালো পরামর্শ দেবে তুমি তোমার ছেলেকে বিয়ে করাবা এমন এক ফ্যামিলিতে পরামর্শ চাওয়ার জন্য জেলা যার কাছে সে তার ছেলের জন্য প্রার্থী সে যত ভালো লোকে হোক তার কাছ থেকে তুমি সুস্থ পরামর্শ পাইবা সে বিষয়ে তার কোন স্বার্থ থাকতে কি পারবে না এই দিকগুলি চিন্তা করে তোমাকে ই করতে পরামর্শ করতে হবে আল্লাহ পাক কি কোন পরামর্শের মহতাজ তাহলে আল্লাহ শ্রেষ্ঠদের সঙ্গে মানব তৈর করবে কিনা শুধু হওয়া আলোচনা রাখতেছে সবার পরামর্শ করতেছে এই কতটা সম্ভব কি বলস্তাদের সঙ্গে আলোচনার দরকার কি কারণ স্টেট পলিসি নিয়ন্ত্রণ করার জিম্মাদার হল ফেরস্তা তমাম দুনিয়ার বিভিন্ন দায়িত্বে নিয়োজিত করা ফেরস্তা स्टेट दायित्व प्रधानमंत्री जे सेंहन प्रधानरा ताल्यूट ना कर गार्ड अफ अनार ना दे क्षमता पाक हो देश परिचालनार शक्ति पा এই জন্য যখনই কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হয় সমস্ত বাহিনীর প্রধানরা তাকে স্যালিউট করতে হয় সম্মান প্রদর্শন করতে হয় বৈশ্যতা স্বীকার করতে হয় এখন ফেরেস্তারা হল সমস্ত দুনিয়ার দায়িত্বে নিয়োজিত এখন মানব খেলাফতির জন্য সৃষ্টি হইতেছে এখন খলিজকে গ্রহণ করতে হলে তাদের কাছে খবরটা তো পৌঁছার প্রয়োজন আছে তারা স্যালিউট করবে সালাম করবে তাহলে তাদের কাছে খবরটা জানার প্রয়োজন আছে কি প্রয়োজন হলে সেনাবাহিনী দিয়া ইলেকশন সেন্টারগুলিকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় না। এইবারে তো প্রয়োজন হয়েছে। কি বলে তো আল্লাহাকার খালিফাকে নির্বাচন করতেছেন তাইলে দুনিয়ার দায়িত্বে যে সেনাবাহিনী ফেরস্তা নিয়োজিত আসে তাদের সঙ্গে কতটা আলোচনার জরুরত আল্লাহা কি করেছেন আলোচনা তাদের সঙ্গে করেছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةِ هم الدنيا ته همار توتر ته همار خلیفة هم يسفشتی کتے مانستگورج قالوا أَتَجْعَلُ فِي غَا مَن يُقْشِدُ فِي غَا وَيَسْفِكُ الدِّمَاع কি বিশেষত্ব দিয়ার সৃষ্টি করবেন এরও কিছু আলোচনা তাদের সামনে কি এসেছে আলোচনাগুলিও তারা দেখল এবং যদি নতুনকেও যদি নাকি সরকারের কোনো দায়িত্বে আসে পুরাতন যারা দায়িত্বশীল আছে তারা নিজেদেরকে নিবেদিত করে যে জানাব আমরা তো আপনার খিদমতের জন্য সর্ব অবস্থায় উপস্থিত রয়েছি আপনি সৃষ্টি করবেন আপত্তি নেই বটে কিন্তু আমরা তো আপনার সবসময় সেম করার জন্য কি তৈরি ঠিক আপ্রেসরা বলছে অনাহিক আমরা তো সবসময় আপনার এবাদবন্দিগিতে আত্মনিয়োগ করেই আছি এখন আপনি এই বিপরীতমুখী চরিত্রের জাতি সৃষ্টি করতেছেন করবেন কি বিপরীতমুখী চরিত্র ফ্রেস্তারা জানতে পেরেছে যে তাদের মধ্যে দুটা বিশেষত্ব থাকবে তাদের মধ্যে হিংসা রাগ ক্রোধ থাকবে তাদের মধ্যে যৌন ক্ষুধা থাকবে তখন ফ্রেস্তারা বলতেছে পালু আতাজ আলু এমন এক জাতি দুনিয়াতে সৃষ্টি করবেন যাদের মধ্যে যৌন খুব থাকবে ভবিষ্যৎ তাদের আওলাদ হবে বংশধর হবে তাইলে তারা হয়তো বেলায় নিয়ে গিয়ে চরিত্রহীন কাজ করা করতে গিয়ে পার এবং ওই তাদের মধ্যে যখন রাগ ক্রোধ গুসা থাকবে তখন তারা আপসে মারামারি হানাহানি করে খুন খারাপ হওয়া করতে কি আমরা তো আপনার তস্পৃত হালিলে বাদতী করেই যাচ্ছি এই কথাটা শুধু অবস্থা রহস্য জানার জন্য বলেছেন এই বৈচিত্র্যময় জাতিকে সৃষ্টি করতেছেন এর উপরে তাদের এইতরাজ বা এর কোন প্রশ্ন করা না কারণ ফেরস্তাদের বৈশিষ্ট্য লা আল্লাহ আল্লাপাক পরবর্তেকার যা হুকুম করে তারা নিবেদিত ভাবে মেনে নেয় আল্লাপাকের কোন হুকুমের উপরে তারা প্রতিবাদী হয় না প্রতিবাদ করে না তাহলে এখানে ফেরেস্তারা যে এই কথাটা বলতেছে আল্লাপাকে ফয়সালের উপরে প্রতিবাদ করতেছে না বরং এই চরিত্রের লোক কেন পয়দা করবেন তার একটু রহস্য জানতে চাইছে উদ্দেশ্য জানতে কি চেয়েছি এখন তো আমরা চিন্তা করি যে অনেকে আমরা বিভিন্ন বৈঠকেও বলে থাকি যে আল্লাহ এই যৌন খুঁজে দিয়েই আমাদেরকে জামিলায় ফেলেছে এই বিবাহ সাদী অনেক কিছু ঘর সংসার রায় জামিলা অনেক সময় এর কারণে মানুষ মিসগাইড হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় এটা না দিলে কতই না ভালো হইত এরকম বলে না आर पैकेटे खुदा दिए राग गोस्टर कारण अनेक किस पुत है अनेक अघटन घटाईते हैं ना दीदबंदी करत खूब भलोभ चलत एक कथागुली ना अरे मानव वैशिष्ट्य गुणागुणा गुणागुण तेरेतारे आरोपी हुए उत्तम हो गा बोलते हैं दुटा खराब गुण অসৎগুল যৌন ক্ষুধা রাগ ক্রোধ প্ল্যাডের ক্ষুধা এটা খুব ভালো হইল কি করে আল্লামা ইভিনে রুশ দে মাল একই যে জরতুস নামক এক ব্যক্তি পারিশবাসীকে বলল খোদা দুইজন খোদা দুইজন কারণ পৃথিবীতে দেখা যায় কিছু ভালো কাজ আছে কিছু খারাপ কাজ আছে এখন ভালো মন্দ দুইটা যদি আল্লাহ জিম্মা হয় আল্লাহ সৃষ্টি করে এটা আল্লাহর জন্য কলঙ্ক এই জন্য ভালো কাজ দুনিয়াতে যিনি সৃষ্টি করেছেন তার নাম হল ইশদান দেবতা আর খারাপ কাজগুলি যে সৃষ্টি করেছে সে হল আহরিমান দেবতা এই জন্য দুই সাবজেক্ট দুই দেবতার দায়িত্ব এবং এই দুই দেবতার সংঘাতই দুনিয়া থেকে চলতে আসে চলতে থাক সেখান থেকেই অগ্নি পূজা ধর্ম দুনিয়া থেকে হয়েছে আরম্ভ করসলাম বলতেছে খোদা কি দুই না এক প্রশ্ন তো হয়ে গেল ভালো ভালো আল্লাহ তৈরি করেছে ভালো আল্লাহ ভালো তৈরি করেছে মন্দগুলি যে তৈয়ার করল আল্লা রুস্ত বলেন মন্দ আর কোন খারাপ জিনিস আল্লাহ তৈরি করেন। নাই মন্দ খারাপ কোনো জিনিস আল্লাহ তৈরি করেন বলে এটা কি করি আমরা মেনে নেব আমাদের প্রত্যেকের ভিতরে যৌন খুঁধে আসে না কি বলেন আল্লাহ ইদিনে রুস্ত বলেন এর থেকে বড় নেয়ামত কি আর আছে যার কাছে এই শক্তি নাই তার বাবা মা পর্যন্ত পরেশান হয়ে যায় তাকে ট্রিটমেন্ট করার জন্য চিকিৎসা করে যৌনকতার সৃষ্টি করা হওয়ার জন্য ভবিষ্যৎ নাতি নাতি করে নানা দাদা পিবার জন্য তাকে চিকিৎসা করার জন্য পাগল হয়ে যায় না সে নিজের চিকিৎসার জন্য কলকাতা আর মাদ্রাজের রাস্তায় ফালে দেয় হাই চিকিৎসা না হলে আমার মতো ক্লিনিক লোকটি আমার মতো এই লোকটির দুনিয়াতে অকেজ এর থেকে অকেজ লোক হার নাই যৌনকতা কি খারাপ জিনিস না সবচেয়ে ভালো নয় তোমার আমার পুরুষ আর মা বাবার কাছে যদি নাই থাকত তাহলে আমরা কি দুনিয়াতে আসতে পারতাম চাম্বার নিয়ে বসে আসে যৌন রং বিশেষজ্ঞ চিকিৎসা করে তোমাকে যৌন শক্তিওয়ালা বানায় দেবে তো এটা সবচেয়ে পূরণে আমদ না এবং এই নিয়ে বিক্রি করে কত ডাক্তার তার সংসার পরিচালনা করতেছে তাইলে এটা সবচেয়ে বড় নেরামত আল্লা এমনি রুস্ত বলে এটাকে যখন খারাপ লাইনে ব্যবহার করে এটাকে যখন গলত লাইনে ব্যবহার করে তখনই এটাকে হেরা যায় খারাপ হয়ে যায় কিন্তু এটা সবচেয়ে ভালো জিনিস বলে তো আল্লাহ পর দেগা আরে আলম এর রাগ ক্রোধটা কেন দিল তিনি বলেন এটা একটা ফ্যামিলি পরিচালনা করার জন্য अधीनस्थों के नियंत्रण करार्जन सबसे बड़ा जैक्टर का राग और क्रोध नई क्यों मानव तरह एडमिनिस्ट्रेशन थे जार एडमिनिट्रेशन लूज एडमिन मानुष सम्मान करता क्षमत देखते चाय से ही व्यक्ति तर फैमिली मेनटेन करते फिर एक फैमिली चेटे स्ट्रेट मेनटेन करते हम तरह অ্যাডমিনিস্ট্রেশন করা থাকতে হবে সে মানুষকে পরিচালনা করার জন্য তার মধ্যে সিজার ক্রোধ থাকতে হবে তার বউ বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে হলে এই জিনিস সবচেয়ে প্রয়োজন বেশি হবে এটাকে যখন নাকি উল্টু ব্যবহার করে তখনই সেটা খুন খারাপ হয়ে যায় তখনই সেটা খারাপ হয়ে যায় নতুন এটা সবচেয়ে বড় কি নাম তিনি বলেন আগুন যদি না হত তাহলে মানুষের ঘর বাড়ি ঝলে পড়ে মানুষ ছাই হইত না তিনি বলেন যদি আগুন না হইত তোমরা গরু সাগরের মত ঘাট ছাড়া পালাও করমা কেমিকা ভা মিষ্টি পিষ্টি খাওয়া কি তোমাদের ভাগ্যে ঝুঁটিত তাহলে যত কিছু আল্লাহের সৃষ্টি মৌল সবটাই কিমন আব্বা বলতেছে যাও ওখানে কাঁটা দেওয়া খুব শক্ত করি বেড়া দাও এখন ছেলে জিজ্ঞাসা করে বাবা বেড়া দেওয়ার প্রয়োজন কি মকায় গেলে তো গরু সাগল কি দুখে না আসে না খামোখা বেড়া দিয়ে খরচ করিবার কোন প্রয়োজন তো নাই এখন বাবা বলতেছে যাক আমি যেভাবে হুকুম করতেছি সেভাবে কি কর বেড়াতে তোর বুঝবার প্রয়োজনকে বলা হয় তিনি তার ক্ষমতার প্রভাবে জবাব দেওয়া দিলেন পরবর্তীতে ছেলেকে ডেকে বলে বাবা গরু ছাগল থেকে বাঁচাবার জন্য বেড়া দিতে বলিনি পার্শ্ববর্তী খেতওয়ালারা বড় জালে এরা ছলে বলে কৌশলে আইটা উঠেয়া আমাদের জমিন দখল করেওয়া নিতে পারে এই জন্য থেকে বলেছি বেড়া দেওয়ার জন্য তখন সে বলে উ বাবা এখন না আমার বিস্তারিত বুঝি বাবা দুই প্রকার জবাবে দিতে কি আল্লাপার দেওয়া আলম ফেরস্তাদেরকে তার ক্ষুদ্রতের রহস্য মানব তৈর করতে যাচ্ছেন কেন তার দুই প্রকার জবাবে দিয়েছেন প্রথম জবাব দিয়েছেন যে আমি যে কথা বলেছি তোদেরকে বুঝাবার প্রয়োজন নাই ইন্নি আলাম তাদেরকে সৃষ্টি করার পিছনে কি রহস্য রয়েছে আমি সেটাকে জানি মালা কালাম তোমাদের সেই দিক সম্পর্কে বিস্তারিত অভিজ্ঞতা নাই বুঝে নাই বলে তোমরা তার রহস্য কি বুঝতে কি পরে জলাব দিয়ে শেষ এরপরে আল্লাহাক পরে গাওয়ার আলো শ্রেষ্ঠদেরকে কিছুটা বুঝ দিয়েও কি করতেছেন জবাবের ব্যবস্থা করতেছেন কি করলেন ও আল্লামা আদমল আসমাই হা উলাই তুম হজরত আদম আলহিসামকে বিশ্ব পরিচালনার জন্য বিশ্বের খেলাফত পরিচালনার জন্য বিশেষ কি করেছেন তাহলেই বিশেষ কোচিং তাকে দিয়েছেন ফিরেস্তারা যেহেতু সেই জ্ঞান অর্জন করা সেই জ্ঞান হাসিল করার যে যে বিষয়ের যজ্ঞই নহে তার সামনে বক্তিতা দিল সেই বক্তিতাকে সে হৃদয় অঙ্গন করতে কি পারবে না প্রাইমারির ছেলেবেলের সামনে যদি নাকি বিশেষ জ্ঞান গর্ববোধক লেকচারের বক্তৃতা দেওয়া হয় যেটা ডক্টরিয়েট ডিগ্রির ছেলেদেরকে দেওয়া হবে ছেলেরা সে বক্তৃতা শুনব কিন্তু তার গভীরে পৌঁছতে পারব প্রাইমারির ছেলে ঠিক তেমনি ভাবে আল্লাপাক বিশ্ব পরিচালনার জন্য যে এলিমার জ্ঞানের লিকচার দিয়েছেন সেটা হাজার আজম আলাইসালামের পক্ষে হৃদয় করা নলেজ হাসিল করা সম্ভব হয়েছে ফ্রিস্টাদের পক্ষে সেটা হাসিল করা সম্ভব কি হয় নাই যেহেতু সে বিষয় সম্পর্কে তাদের কোন অভিজ্ঞতাই কি আল্লাফাক তখন একটা বিশেষ সম্মেলনের আয়োজন করলেন বিশেষ সেমিনারের কি করলেন আয়োজন করিনি তোমরা যে বলেছ আমরা তো নিবেদিত আমরা তো বাল এলাইল হুকুম পালার জন্য আমরা সার্বক্ষণিক প্রস্তুত এই জাতিকে আবার সৃষ্টি করার রহস্য কি এর কোন রহস্য তো আমরা বুঝতে কি আল্লাহ বলেন যে এখন তোমরাই দুনিয়া পরিচালনার জন্য তোমরা কি করো। বক্তব্য পেশ করমিনারে হজরত জবরাইল আলহ ইসলাম থেকে আরম্ভ করে কোন ফেরিস্তায়ী দুনিয়ার খেলাফত পরিচালনার সম্পর্কে কোনো বক্তব্য পেশ করতে কি পারলেন যেহেতু তারা এই লাইনের না খাওয়া দাওয়ার লাইনের ফেরেস্তা হলে খাওয়া দাওয়া সম্পর্কে বিশেষ বিশেষ খোঁজ খবর খাওয়ার মধ্যে মজা কি গ্রাম কি সাপ কি রয়েছে ওগুলি বলতে পারে আর যাদের এই তারা এই সম্পর্কে কিছু বলতেও কি ফেরস্তারা সম্পূর্ণ নিরব ছাকে বরং তারা সেই মজলিসে আল্লাফাকের দরবারে জোর করলেন যে মানানা মওলা তুমি পবিত্র জাত তুমি যেই পরিমাণ জ্ঞান আয়ত্ত করার আমাদেরকে সামর্থ্য দিয়েছ তার বাইরে আমরা কোন জ্ঞানের উপরে আলোচনা করব সেই সামর্থ্য আমাদের কি আনতাল হাকিম তুমি আলিম হাকিম মাওলা যে বিষয় সম্পর্কে আমাদেরকে বলা হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য এই বিষয় সম্পর্কে আমরা মজবুর আমাদের পক্ষে কিছু বলাই সম্ভব কি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম আলাইকুমকে হুকুম করলেন আমা ইহীন এই দুনিয়া পরিচালনার জন্য षय प्रयोजन रही है ये तुम्हें वक्तव्य रखो एन बक्तार मंच आसार जी निर्देश हजरते आदमी हजरते आदम अलहलम से स्टेजे आई सब वक्ता दिल वक्तता खूब संपिप्त नूब अल्प नय से बक्ृता छदीर्घ আকাশ থেকে পাতালপুরি পর্যন্ত তমাম সৃষ্টি সম্পর্কে হজরতে আদম আলাহি ইসলামের বক্তৃতা ওই দীর্ঘ ছিল আল্লাহাদ বলেন আদম অম্বে হুমবে আসমা এহেম্মা অম্বা হুমবে আসমা এহে হজরত আদম সালাম একটা ব্যক্তি চলতে হলে কি কি প্রয়োজন রয়েছে এবং একটা পরিবার চলতে হলে কি কি রইছে নাম তো খালিফা তাইলে একজন ব্যক্তি চলতে হলে কি প্রয়োজন একজন একটা ছোট্ট ফ্যামিলি চলতে হলে কি প্রয়োজন আর খেলাপতির জন্য একটা দেশ আর জাতি চলতে হলে কি প্রয়োজন সে তো আসে সে এক ব্যক্তি থেকে আরম্ভ করে তার খেলাপতির লিকচারটা ছিল সেই দিনে ফেরেস্তাদের মজুমেছে সব দীর্ঘ বক্তৃতা ছিল জলালয় স্বরূপে রেস করেছে সেই বক্তৃতা এত সুদীর্ঘ ছিল এক ব্যক্তির একেবারে ক্ষুদ্র বিষয় সম্পর্ক সেই বক্তৃতায় বর্ণনা ছিল ওয়াল কস আতা ওয়াল ফুসাইয়া একটা ফ্যামিলির জন্য যে একটা বড় সামুচের প্রয়োজন একটা চায়ের চামচেরও প্রয়োজন আছে সেই দীর্ঘ বক্তৃতার মধ্যে চায়ের চামচ থেকে বড় চামচ পর্যন্ত লিকচার চাচ্ছে ব্যক্তি পরিবার রাষ্ট্র বিশ্ব পরিচালনার তমাম বিষয় সম্পর্কে হজরত আদম সালামের বক্তব্য ছিল হজরত আদম আলহিসাম যে খলিফা নির্বাচিত হলেন গায়ের জুড়ে না এলমের জুড়ে ইলমে আশিয়া এতে বে আদমাস হেকমত আশিয়া হারে আদমাস ইল আ কারণে আদমিফাই দায়িত্ব ভার পাইলেন ফেরেস্তারা ভৃষ্যতা স্বীকার করে নিল ফেরাও তাকে মেনে নিল এবং তিনি যে সত্যি খেলাফতের জন্য আল্লাহকে নির্বাচিত হলেন এলিমের কারণে এইটা ফেরস্তাদের বুঝতে আর কি হল না দেরি একমতে আসি আদমেরই হল ঠিকমতে আসিয়া সমস্ত দ্রব্য সমস্ত বস্তুর গভীরে গবেষণা ফলাফল পেশ করার কারণেই তিনি খলিকা হিসেবে কি করলেন নিযুক্তি লাভ করবেন এখন যে তাম পৃথিবীতে রাষ্ট্রনায়ক নির্বাচিত হতেছে সেটা কি এলেমার জ্ঞানের জোরে কি বলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় মরব্বী তিনি বিশ্ব মর তিনি তাম ওয়ার্ল্ডের যারা নাকি রাজা হতে যাচ্ছে, একক ক্ষমতার অধিকারী হতে যাচ্ছে, পারিবারিক ক্ষমতার অধীন হতে যাচ্ছেন তাদেরও পৃষ্ঠপোষক ফাহাদ সাহেবেরও তিনি পৃষ্ঠপোষক এবং कैसे प्रयोजना और परेशना कराइज हाट हजारी चट्टग्राम जी मृत्यु जा पृष्ठपोषक फहद साहेब पृष्टपोषक आरबिरत फैमिलिर पृष्टोषक कतारे हामाद साहेबर फैमिलों की पृष्टपोषक আর সাবকান্ট্রিতে গণতন্ত্রও পবিত্র গণতন্ত্রেরও তিনি কি সৃষ্ট করেন একদিকে বলেন যে না বিশ্বের সভ্যতা গণতন্ত্র বিশ্ব পবিত্র গণতন্ত্র বাস্তবায়ন না হলে মানুষের সমস্যার সমাধান হবে না এই তিনি ওয়ার্ল্ড ব্যাপী একতার প্রচারণা পাঠাকাণ্ডা তুলে রেখেছেন যে পবিত্র গণতন্ত্রের তিনি কি আমেরিকা মুরুব তবে বুস সাহেব যে কোন পদ্ধতি ক্ষমতায় এসেছেন গণতন্ত্রের যে কি অবস্থা হয়েছে এবার আমেরিকাতে তাম পৃথিবীর সামনে সেই গণতন্ত্রের প্রবর্তনটা ফ্রাস হওয়া যাওয়া নেই কোন কোনো দেশে গেলে তিনি গণতন্ত্রের মুরব্বী পবিত্র গণতন্ত্রের আমার কোন দেশে গেলে তিনি পবিত্র রাজতন্ত্রের কি বলেন দেশের শান্তি অগ্রযাত্রার অগ্রগতির পবিত্র এই জন্য রাজতন্ত্রের পারাদারের জন্য রাজতন্ত্রের হেমহাজতের জন্য মহাপবিত্র গণতন্ত্ররক্ষী বুল সাহেবরা তারেরামার ব্যবস্থা করতেছেন আপনারা দেখেন না কি বন্ধু আর দুনিয়ার সর্বপ্রথম খলিফা নির্বাচিত হতেছেন গণভোটে রাজতন্ত্রের পৃষ্ঠপোষক হয়ে আল্লাহ রাজা প্রতিষ্ঠা করতেছেন না খেলাফা কি ভাই কিসের কারণে গায়ের জরে শক্তিতে ভোটে প্রভেন্ডায় না জ্ঞানের জরে কিসর জোরে সমস্ত ফিরিস্টার মজরেছে সমস্ত মধ্যে তিনি সবচেয়ে বড় জ্ঞানই সাব্যস্ত হয়েছেন এই জন্য তিনি বিশ্বের খলিফা নির্বাচিত হয়েছেন এখন পৃথিবীর কোনো দেশে সরকার নির্বাচিত হইতেছে কি বিয়ানের জোরে কিভাবে কিসের জোরে ভোটের জন্য কিসের জোরে ভোটের জন্য বাংলাদেশের সংসদ সদস্য হবেন সংবিধান সম্পর্কে তার কোনো অভিজ্ঞতাই না এসএসসি পাশ করছে মাত্র ছয় ক্লাস বাকি এসএসসি পর্যন্ত মাত্র সাত ক্লাস বাকি এই ধরনের লোকে নির্বাচিত হয়ে আসছে কি বলে ইলেকশন মে না মে যত রকমের চেষ্টা প্রকটন বা এলিম জ্ঞান এই সব কিছু ইলেকশনের কোন কাজে কিংবা দৌলাতি হত্যা ব্যাংকে যদি মোটা অঙ্কের টাকা না থাকে তাহলে সমস্ত চেষ্টায় কি যে কোন পার্টি এবার ইলেকশনে যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদেরকে বড় শিক্ষিত হওয়ার কারণে মনোনয়ন দিয়েছেন না দেশের সবচেয়ে ভালো মানুষ হওয়ার কারণে মনোনয়ন দিয়েছেন না দেশের সবচেয়ে বড় পুঁজিপুতি হওয়ার কারণে টাকা হওয়ার কারণে তাকে মনোনয়ন দিয়েছেন কি ভাই টাকা হওয়ার কারণে টাকার জন্য সব পার্টি সরকারি দল বলেন বিরোধী দল বলেন টাকাওয়ালা চেয়ে চেয়ে কি করেছে সংসদে এবং সর্বপ্রথম নম্বরে তো তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে মোটা অঙ্কের ঘুষ দিতে হবে আর চলা দিতে হবে তবেই পার্টির পক্ষ থেকে তাকে কি দেওয়া হবে মনোনয়ন প্রার্থী পাতা দেওয়া হবে এবং আমরাও পাবলিক কেয়ার যদি নাকি আমাদের দলে খাইতে পারে তাহলে আমরাও কিছু খাইব না এমনি ভোট দেওয়া দিবে এটা হতে পারে না পার্টি যখন খায় তাহলে পার্টির সদস্যরাও কি করবে পার্টির কর্মীয়রা যখন খায় তাহলে পার্টির সদস্যরাও কিছু হবে খাইতে হবে এই মানসিকতা সব জায়গায় তৈরি হয়ে গেছে না ইসলাম খেলাফতের জন্য সাব্যস্ত করেছেন কাকে এখন আমাদের ইলেকশন কমিশনারের পক্ষ থেকে একজন লোক যদি কি সংসদ সদস্য হইতে হয় পড়ালেখা কি থাকতে হবে এরকম কোন সংবাদ আছে শিক্ষিত হওয়ার কোন খবর আছে কি ভাই কোন খবর পাগল হইতে পারিব না এরকম কোন কথা আছে পাগল হোক টাকা থাকলে পড়ালেখার কোনো বলাই কি না শিক্ষার কোনো মূল্যায়ন কি না আজ থেকে সাত আট হাজার বছর আগে বিস্তারিত ইতিহাসের পাতায় কত বছর আগে বলতে পারবো না অনেক অনেক যুগ আগে এক জালিম পদ সার আবির্ভাব ঘটেছিল তার নাম ছিল জালুদ সেই যুগের পগম্বর ছিলেন হাজরতে শামাভিল আলাই হিসান পাইগম্বর ছিলেন শামাবিলাম জালুত গৃহ মানুষদের উপরে অত্যাচার অবিচার বেবিচারের রেস্কিউম রোলার পরিচালিত তখন সবাই সম্মিলিতভাবে হাজরতের শামাবিল আলাহ ইসলামের শুধুমতে আবেদন জানাইলেন করণশরী বাসপতি হাজরত আল্লাহর দরবারে আপনি একটু দরখাস্ত করেন কোন একজন ন্যায়পরায়ণ ভালো নেতা যাতে আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেন আমরা তার সঙ্গী হইয়া এই অপশক্তির মোকাবেলা করব এই জালুৎসাহীর মোকাবেলা করব হাজরতের শামজির আলহাম বলেন দেখো আল্লাহর তরফ থেকে কোন নেতা নির্বাচিত হলে সে সময় যদি পিস্পা হতে থাকো তাইলে কিন্তু সাজা আসবে তখন তারা বলে হুজুরিটা তো হতেই পারে না ভাবনাই না আমাদেরকে দেশ ছাড়া করেছে আমাদেরকে সন্তান ছাড়া করেছে আমাদের ছেলে ফেলেকে হত্যা করেছে আল্লাহর তরফ থেকে কোনো লিডার আর নেতা নির্বাচিত হবে আর তার সঙ্গী হয়ে আমরা জাহাজ করব না এটা কখনো হতে কি শাম্বীল আলহসালাম দোয়াকলিন আল্লাহ ফাকর দরবার আল্লাহ ফাকর দরবারে মঞ্জুরি এসেছে জাতির কাছে তিনি সংবাদ পৌঁছে কদবা সালাকুমা কদবা সালাকুম তলু তামিকা হাজিরাতে তালুক আলাইস্লামকে আল্লাহ কমাদের জন্য কি করেছেন নেতা হিসাবে নির্বাচন করে দিয়েছেন আল্লাহর কুদরতের তরফ থেকে ফেসলা করে দিয়েছেন যারা আগে শামিল সালামের খুব দরখাস্ত করেছে তারা হতাশ হয়ে গেছে এখন তারা পরিষ্কার আল্লাহর বিরুদ্ধে বলতে আরম্ভ করেছে আল্লাহ পাক করবার দেওয়ারে আলম তালুককে যে নেতা বানাইলেন এটা আমাদের বুঝে আসেন এটা আমাদের কি বুঝে আসেন আরে যাহ কাবর গুপ্ত যাকে নবী বানাইছে ওটাও তো বুঝে দিয়ে আসেন জিলাহিনিয়ম আহমিক সে نحن مقسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا شخريا ورحمة ربك خير مما يجمعون الله جاء رسول الكريم صلى الله عليه وسلم بين أبو وبدان كل ليل. এবং হুজুর সাল্লু আলাই ওসাল্লাম গার হেরার থেকে এসে সফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিলেন আল্লাহ আমাকে নবুয় দান করেছে কাফেররা আশ্চর্য হইয়া গেছে বুঝে আসলো না তোমারে আল্লাহ নবুদান করলো মায়ের পেটে থাকতে তোমার বাবা মরে গেল ছ বছর বয়সে মা চলে গেল আট বছর বয়সে দাদাও হারাইয়া ফেলল পথ চলে না ছাগল চড়াই না ব্যবসা বাণিজ্য আত্মনিয়োগ করলে না তুমি তুমি একজন মানুষকে একত্র খাওয়াইতে পারো না নিজের পথ চলো না আল্লাহ তোমাকে কেন নজবুট দিল এটা আমাদের বোঝে আসে না আল্লাহ যদি রাখি কোরআসের কোন বটজুয়াকে নবুদ দান করত উচিত ছিল আবু জাহিদ মিয়াকে নবুদ দেওয়া না হয়ত দিত অতবার সাহেব কিছু ট্যার মেনে নেওয়া এই মেসিন ফকির তিন তোমাকে হলো নবুয় দেওয়ার জন্য যদি তাওয়াইফের কোন জমিনের মালিকওয়ালাকে তায়েফের কোন বিরাট ঘনীঘনীকে নবুদ দিতুজেলা হারাজাল কর্মিনাল যার মিজির না মিস্ক তাকে আমরা মেবুরদ দিল এটা আমাদের বুঝে কি যেরকম আপনারা মনে করেন একজন ধনী লোকে ইলেকশনে হবে একজন কুটি গতিসভা নির্বাচন করতে গিয়ে ঠিক তেমনি ভাবে মক্কার কাজের কাজ কণ্ঠ যে নবুদ পাই তুমি একজন অষ্টশালী লোকের প্রয়োজন আছে তাহলে কিছু খাওয়াইতে সাইকে ডান করতে পারি সঠিক ওস্কিনারে কিনারে তিমির তেমনি নবুয়ত দিল এটা আমাদের বুঝি কি সুরাই শুশ্রুষের মধ্যে সেই বিষ্টতার শ্রাওের বক্তৃতা এসেছে যে অমিশরীয় জাতি আজ নবতির দাবি করল মোছা কে দাবি করেছে এটি পিতৃহারা মায়ের পড়িত্তি বাবা চিয়ে গেছে মরে গেছে ফলা ওলা উল পিয়া লাইহে गोपन सम्पट समय टाला टोर टा नेता हुआ जाए लीडर होया जाए तहबीन चुरीपुर लीडर होया जाए जी मूसा मूसार का स्वर्ण संभार फटक तेने ना आओ जा मेला इकत मुखे जी ना कि दानवर मत फेर स्थातार बर्डीगार्ड थकत रक्षाकरी थकत तेने मूसा दुर्बल हलि क्यों मूसार बर्डीगार्ड की आत संगे যদি ধনের গোলা থাকত যদি সে অন্তত সুবক্তা হতাই অক দুই ভিন আমি যেরকম হংস জোরে উচ্চার ভাষণ দিতে সক্ষম মূল এরকম মোটা গলায় বক্তৃতা কি সক্ষম যে বক্তৃতা দিত আমার মতো নয় ও টাকার দিকে তো নাইয়ে কোন রিগাদেশের সা নাই আল্লা করবার কেন তাকে নবীত দিলা এইরকম লোক নবী হতেই কি পারে না টাকা পয়সা দিয়ে সাহায্য সহানুভূতি করবে তাইনি তাকে নবী হিসেবে হয়তো মেনে নেওয়া যেত আল্লাপ টাকা পাহু পা এই বক্তৃতার জোরে फिर उनम्मद से मूर्सायल इम भलो लोक तागव दिए मासूम और बलना ओट प्रयोजन जीता बुझल ना फिर उन्हें बक्ृता सब अहम्मद बने যেরকম ভাবে আমরা আপনারা বিভিন্ন বুট বিভিন্ন টাকাওয়ালার স্টেজে বক্তৃতার জোরে তাকে ভোট দিয়ে আপনারা তাকে সংসদ সদস্য বনায়া দিতেছেন মন্ত্রী মহোদয় বনায়া দিতেছেন জাতি আহম লোক সাহিত্যে নেতার হাতখালি পরিবর্তন ঘটাইতেছে সমস্যা সৃষ্টি হইতেছে ঘনীভূত সমস্যার সমাধান কোন অবস্থাতেই কি হয়নি ভাবে তাহলুদকে যখন নাকি আল্লাহর তরফ থেকে নেতা হিসেবে নিযুক্তি করা হইল তখন তারা বলেন আমাদের বুঝে আসে না যে আল্লাহ তাহলুদকে কেন নেতার মানে আমাদের মধ্যে অনেক লোক তার চেয়ে বেশি উপযুক্ত পয়লা হেন আহা কোম্বেল মূলকে কিভাবে তোমরা উপযুক্ত ইউনাল মাল বললাম ইউতা শাহ তাম মিনাল মাল মাল ছিলেন কি বল আপনাদের দেশের বাসায় আল্লাহাগ রায়াত নাজল করে দিল মালভানি আছে যে তালিতার কি নাই জোর কি আমাদের অনেকেরই কি আছে মালভানির জোর আছে হাজার হাজার বছর আগেরও দেওয়াম ধারণা যে নেতা হইতে হইলে মালহানি জিন্দাবাদ মালহানির জোর তা নাই তাকে আল্লাহ কেন নেতৃত্ব দিলেন এটা আমাদের বোধগণ্য হয় তাদের এই ধাধার জবাব আল্লাহ দিতেছে আমি যাকে নেতৃত্ব দিয়েছি তা লুক সে সত্যিকার নেতার কি উপযুক্ত উপযুক্ততার দলিল কি যা ডাকু বাস প্যাটান ফেলে অয়েল বস্তা ছিলেন কি অনেক জিনিস যেখানে নেওয়া যায় সেটা কি আর পলিথিনের প্যাকেট অল্প জিনিস আল্লাহ বলতেছেন যা ডাহু বস কিসের কথা আসছে তাহলে অনেক কিছু নেওয়া যায় কি ভাইরে আপনাদের দেশের ভাষা মেয়ে আমি তালুককে রাষ্ট্র পরিচালনার জন্য বস্তা ভরা জ্ঞান দান করেছি প্রশস্ত জ্ঞানের অধিকারী করেছে তাহলে রাষ্ট্র পরিচালকের জন্য নেতৃত্বের জন্য সবচেয়ে বড় পুঁজি কি টাকা না বস্তা ভরা টাকা না বস্তা ভরা জ্ঞান হাজরতের আদম আলাই বিশ্বের খেলাফতের জন্য নির্বাচন করা হল পিসের জোরে রেলমার গ্রামের জোরে তালুককে নেতৃত্ব দা হলো হল বস্তাত আর আপনারা ভোট দিতেছেন বস্তাতন টাকা বস্তাতন নোট এই ছাড়া নেতা হতে কি পারেনা এই গতিতে আর রীতিতে যদি নাকি को नहीं चालना होते ही समस्या समस्या समाधान की जाओ जश में गादार पीछे काटा ढुके जाए गादा जो ना कि काटा वृक्षर संगे घसा घसी को आरम्भ कर কাঁটাটা খুলবে না আরো শতাধিক কাঁটা ঢুকবে যে ও জাতি সমস্যায় পড়েছ এখন সমস্যার কাঁটা ঢুকেছে এখন সমাধানের জন্য যদি কাঁটাওয়ালার নেতার সঙ্গে ঘষাঘষি করতে আরম্ভ করো সমস্যার সমাধান পাবে না আরো সমস্যা বাড়বে সমাধান যদি দাদা তোর কাঁটার করতে হয় মালিকের কাছে হাজির হয়ে যা মালিক যদি তোর পিঠের উপরে হাত বলে কাঁটা খুলে দেয় তবেই তোর ব্যথা দূর হয়ে যাবে তোর সমস্যার সমাধান হয়ে যাবে আল্লাহ আলাম তোমরা যদি সমস্যায় পড়ে থাকো খুলে দেওয়া হয় তবেই ব্যথা দূর হয়ে যাবে জাতীয় সমস্যার সমাধান হইয়া যাবে এই ছাড়া খারদারে দফা সৌজ দারু দফত আমি আন সাথে যান সমস্যা বাড়তে থাকবে সমস্যায় পটিতে হবে সমস্যার সমাধান কোন অবস্থাতেই হতে কি কারণে আদম খালিফা এলিমের কারণে তালুক কি নেতা আমাদের রসুল্লাহ সাল্লাহ কিসের কারণে এলিমের কারণে রব্বিমনি রব্বি দায়িত্ব আমার স্তরকে অল্লামানি রব্বি আমাকে সর্বশ্রেষ্ঠ জ্ঞানের অধিকারী করেছে কি পরিমাণ উত্তিত এলমল অলিনাল্লা আসনী অতীত থেকে ক্রামট পর্যন্ত মানবতার মুক্তির জন্য যতগুলি জ্ঞান আর নলেজের প্রয়োজন আল্লাহ সমস্ত জ্ঞানের অধিকারী আমাকে করেছেন নবীর মার হতে যেই কোরআন শরীফ নাজুল হলো শুধু জ্ঞানের মধ্যে তিনি সীমাবদ্ধ থাকবেন তা নহে বরং সেই কালামে যে সর্বপ্রথম আয়াত নাজল হলো সে আয়াতে সর্বপ্রথম শব্দ বলা হল ই কোন অধিকার নাই সমস্ত মহমেন্ট কি হইতে হবে পড়তে হবে জ্ঞানের অধিকারী হতে হবে মূর্খতা সমাজে থাকতে কি পারবেন এবং শুধু পড়া যেই নবীকে আল্লাহ কলম হাতে নেওয়ার সুযোগ দেন নাই কলমের থেকে মুক্ত রেখেছেন সেই নবীর জবানে সর্বপ্রথম যে কখন আয়াত না জল হয়েছে সে আয়াতে বলা হইছে আল্লাজি আল্লাজি বিল কি নাঙ্গলের কথা বলেছেন না কলমের কথা বলেছে। দায়ী হল্লার কথা বলেছেন না কলমের কথা বলেছেন ভোটের জলের কথা বলেছেন না কলমের কথা বলেছেন এবং কোরআন শরীফে একখানা সুরেই নাজো হয়েছে আলাদা কলমের নাম নুন কলমে এর অর্থ এই নয় যে বর্তমানে বাংলাদেশের শিক্ষিতদের হাতে যে কলম উঠেছে সেই কলম নয় কিন্তু এবারে অধিকাংশ শিক্ষিতদের হাতে যে কলম উঠেছে এই কলম দেওয়া দেশে সুন্দরভাবে লিখতেছে শান্তি প্রতিষ্ঠা করার জন্য না পকেট বোঝা করার জন্য পকেট মাররা চুরি আর ব্লেড দিয়া মানুষের পকেট কাটা চুরি করতে চেষ্টা করে কত টাকা চুরি করে যাদের হাতে কলম উঠেছে তারা অফিসে বেশা কলম দিয়ে খচায়া কত টাকা পকেট মারে কি বলি জাতির সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করতেছে জাতির সবচেয়ে বড় মির্জাফরের দায়িত্ব আদায় করতেছে কি না আলাদা নাঙ্গল ওয়ালারা কলম ওল্লা জাতির সবচেয়ে বড় মির্জাফর সবচেয়ে বড় শত্রু কলম তাহলে এই কলম করেন শুরুতে নজর হয়েছে এই কলমের নামে সিরে নজর হয়েছে এই কলম যে পর্যন্ত ছিলা নেওয়া হবে না এই কলম পর্যন্ত পর্যন্ত তথাকথিত শিক্ষিতদের হাত থেকে ভেঙে ফেলা হবে না বিশ্বে শান্তি দেশের শান্তি আর অগ্রগতি কখনো হতে পারবে না। এই জাতীয় প্রকৃতির হাত থেকে কলম পর্যন্ত ছিনিয়ে আনা হবে না ওই পর্যন্ত দেশ শান্তি হতে পারে না এইজন্য জন্য যাদের ছেলে শিক্ষিত হওয়া চাকরিজীবী হয়েছে যাদের ছেলে শিক্ষার পথে বাড়াইছে ছেলের মাথায় হাত রেখা বলেন তোকে আমি সবকটার জন্য শিক্ষা দিয়েছি জ্ঞান অর্জন করার জন্য শিক্ষা দিয়েছি তুই বল তুই খাবি না তুই জাতির তব নির করবি না তুই সাব্যস্ত হবি না যদি হও তাহলে তোর এক পয় আমার জন্য হারা আমার সঙ্গে তোর সম্পর্ক নাই এই কথা না বলে তুমি যদি আলহাজ করার চেষ্টা করো তুমি এই ছেলের গায়ে তোমাকে জাহান নামের আগুনে রয়েছে হবে তোমার নামাজ ওর এবার তোমাকে রক্ষা করতে পারবে না তুমি যদি তোমার আলাদার শিক্ষিত ছেলেদেরকে অসৎ লাইন থেকে ঘুস্কুর লাইন থেকে জাতীয় টাইট লাইন থেকে ফিরো আবার যদি তুমি চেষ্টা না করো আমাদেরকে কবুল করে আমাদেরকে চরিত্রহীনতার থেকে এবং কলমকে মিসগাইড করতেছে জাতিকে কলম যে অবৈধ লাইনে পরিচালনা করতেছে এই কাল হাত থেকে আল্লাহ বাংলাদেশের নাগরিককে হেফাজত করার তো আলাম আকুল্লাহ কোম আমি তোমাদেরকে যে বলেছিলাম হিনী কেন আমি আদমকে খলিফা হিসেবে নির্বাচন করতেছি তোমরা সেটাও বুঝতেছে না এখন বুঝে আসছে এখন বুঝে আসছে সে যে গভীর জ্ঞানের অধিকারী সত্যিকার বিশ্ব পরিচালনার যোগ্যতা তার কাছে পাক আল্লাহরে আলম আমাদেরকে কবুল করে নেন আমাদেরকে পুনরায় আগামী দান মজুমিস আকাশে বৃষ্টি বৃষ্টির ভাব দেখা যায় আমরা থাকি ফিরিয়াত্তিতে আল্লাহ হওয়া আল্লাহ আমাদের এখানে বৃষ্টি না হলে আমাদের কাছে ভালো মনে হয় আমাদের থেকে একটু যেখানে বৃষ্টির প্রয়োজন বল আকাপার জান জীবাল ও মানাবিত সাজন হুদুর সৌল আসলাম বৃষ্টির থেকে রেহাইয়ের জন্য দোয়া করছেন আর বৃষ্টি তো রহমত আমরা বৃষ্টি চাই না বৃষ্টি দিও না তাই এটা রহমতের দিতা। কিন্তু পয়গম্বরের দোয়া আল্লাহ হাওয়া লাইন এখানে বৃষ্টির কিনায় প্রয়োজন আমাদের দৃষ্টিতে অনুভূত হয় এর পাশে যেখানে প্রয়োজন আপনি বৃষ্টিগুলি সেখানে পাঠা যাবেন ওই সমুদ্রে সেখানে পানি জমা হওয়ার কি প্রয়োজন যেখানে বিভিন্ন রকমের মণি মনিক হয় পানিতে সেখানে আপনি বৃষ্টি পড়ায় জাহরাত তয়দা করে দেন যেখানে বনভূমি রয়েছে সেখানে বনে পানির প্রয়োজন সেখানে আপনি পানি পৌঁছে যাবেন দেখলেন কি হুজুর সাল্লা দোয়া আল্লাপাক পর দিগারে আলম আফগানিস্তানের মুজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে নিষ্কৃতি দান করবেন আল্লাহপাক পর দিগারে আলম মুজাহিদিনদেরকে তাম দুনিয়াকে কাময়াব করে খারাপ মুজলুম জাতি হফা মোহাম্মী আলহামদুলিল্লাহ খা এ খা নির ও উমত পে তে আপ আজ ভক্ত পড়া হই জু দিন বড় ইশান সে নিক বতন সে আর দেশ মে ও আজ উ দিন কী মজালিস না বর্তি না দিয়া হো দিন কে আয়ে থে গরুকে দিল আলা এন মে অব ভাই অব ভাই জুতা হশমা এ রহমত অভি অন্তব উমি দু লাম বারে রাখি বড় বিরুদ্ধ মিলে পাহাড়ে পর্তে বারো জঙ্গল ও যান বসে লিচাই অবগণ করে অর্জাহিদি কাশ্মীরের মুজাহিদিন তাহলে স্কিলের মজলুম উন্মতর উপরে রাহাম করম্পর অর্ধ শতা যুদ্ধ তাদের উপরে যে খুন খারাপ চলতেছে অলবার এল তাদের হালগুলিয়া পত্র দলে সহাল হয়ে যাবে তাদের খুনগুলিয়া পত্র হলে সমুদ্র প্রবাহিত হতে থাকবে অনুসার করে ظالم دراعتك يا الله عبد الحبيد يا الله نفاذك فرمع اللهم عز الإسلام والمسلمين وانسر الإسلام والمسلمين وافزل الكفرة والمبتدعة واليهود والنصارى والمشركين اللهم شتد شملهم وازد جمعهم قال بين كلماتهم زلزلوا ضوامهم وخرب بلادهم ودمر ديارهم اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم انس على الامريكيون والبريطانيون باء سكوا عذابك باء يا الله এর লাম কুদরতের কারণ এমন নিয়ে তাদেরকে খতম করে দেব কোনো সহ আমাদের নাই আমরা সচিব আমরা রত্ন করম সবা আমরা অতের কোনো উপায় নাই আলমার এরা হিন্দি মানদের সেভা করে দেব যে ভাই আমেরিকার অসুস্থ আপনি শিবায় কামেলা জলাহ মজলিশের পুরুষ মহিলাদেরকে আপনার বাপ করে দেমা করে দে আপনার ক্ষমার পর কিছুই তার মজলিশ পিছা কাটতেছে বা তোমা মসাইল দূর করে জারি করে মা বাবা বরু ধরম ফরত করে দে তাম কবর ভাষী ধরম ফরত করে দে তমাম অংশ ধরকে কবুল করে দেয় অনুষদী জমাতে শামিল ফার্মা আজ সিদ্ধার্থকে হিফাজ ফার্মা দজ্জাল সিদ্ধার্থকে হিফাজত ফারমান গর্ভৎকার হেতু অকবার দেয়া অখবারে আহি আমরা চে